السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوقن عليه ونعوذ بالله من شرور أنفسنا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 وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكة ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما صدق الله مولانا العظيم উপস্থিত হাজার নায়ক রাম শ্রদ্ধেয় যুবক ভাইরা আল্লাহ তালা রা গণিত প্রশংসা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আপনাকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন এখানের সময় এতটা সীমিত আর ওখানের সময় এতটা অসীম যার উদাহরণ করিম সাল্লব তলি আসাল্লাম এভাবে বুঝিয়েছেন কোন মানুষ যদি তার আঙ্গুর সমুদ্রের পানিতে ডুবায় অল্প সময়ের মধ্যে অনন্ত এক জীবনের প্রস্তুতি নেয়া আমার জীবনের সবকিছু ঠিক রেখে আমার চলাফেরা জীবনের জন্য প্রস্তুতি নেয়া বাহ্যিক দৃষ্টিতে অসম্ভবই মনে হয় আমার এই ষাট বছরের জিন্দিগি দেয়া আমার জীবনের সবকিছু ঠিক রেখা আমাকে অনন্ত জীবনের কুটি কুটি বসনের জন্য প্রস্তুতি নেওয়া কিভাবে সম্ভব সহজ সহজ করে অনন্ত জীবনের প্রস্তুতির ব্যবস্থা রেখে দিয়েছেন বুঝার বিষয় হলো দেখার বিষয় হইলো আমি কতটা প্রস্তুতি দেখার বিষয় হলো আমি কতটা খাচ্ছি ডাক্তারের প্রেসক্রিপশন দিয়ে ওষুধ সারেনা অসুখ সারেনা বলেন শুধু ওষুধ দিলেই হবে না খাওয়াও লাগবে বলেন খাওয়াও তো লাগে না ওষুধ নিলেন আর বক্সে রেখে দিলেন এক সপ্তাহ পরে ডাক্তার কি বলবে রোগ ছেড়ে গেছে এই অল্প সময় আমি আপনাদের সামনে আমার কঠিত প্রয়নিক আলোকে আমাদের আমার জিন্দিগি যেন সুন্দর হয় আমি আপনাদেরকে সবক শোনাবো আমার গুলো ফিরে দিয়ে কোন অসুবিধা হবে না আমাদের বলে দেওয়ার দায়িত্ব আমাদের মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে রসুল বলেন এই তিনটা সুরা যদি কেউ সকালে তিনবার তিনবার তিনবার করে নয় বার পরে এবং কেউ যদি নয় বার যত মানুষ যত আবাদত করবে ততগুলো আবাদত তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে বলে এই নয়টা সুরা তিনটা সুরা নয় বার এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে এ হলো হাদিসের একতর্জমা আর হাদিসের আরেক তর্জমা হইল আল্লাহ তারা আমার জন্য যথেষ্ট হবেন আরেক তর্জমা হইল এই দিনে এই রাতে সমস্ত অনিষ্টতা থেকে এই তিন সুরা আমার জন্য যথেষ্ট হবে আমরা পারব না ইনশাল্লাহ বলেন তো কি কি তিনবার সুরায় ফালাক কয় বার সুরায় নাচ কয়বার কখন কখন ফজরের পরে তিন নয় বার মাঘির পরে নয় বার আমি করবো আল্লাহ আল্লাহরে দেন হুজুর আমাদেরকে মাঝে মাঝে বলতেন করুক তোরা ফাঁকা থাকলে ওরা সব আমল করে ফেলুক আর তোমরা ফাঁকা থাকো চির আমার ভাষা ফাঁকা থাকো এই জন্য আমরা ফাঁকা থাকবো না করবো বলেন সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে এই শব্দটা একশো বার এই কালিমা একশোবার পরে আপনি বলেন তো এর চেয়ে দামি আর কি শব্দ পৃথিবীতে আছে मैदाना भाषा बोलतेम बुजता कहर सब चाहे बेसि टाक वाला, वाला तरह की বাংলাদেশেরই সবচেয়ে বেশি টাকাওয়ালা তার অবস্থা কি আমেরিকার সবচেয়ে তার অবস্থা কি যদি গোটা পৃথিবীর সবচেয়ে বেশি টাকা বলা হয় তার অবস্থা কি আর এখানে আদম ইসলামের উম্ম থেকে শুরু করে ক্রামত পর্যন্ত আনওয়ালা গোটা মানব জাতি গোটা জিন জাতির মধ্যে কি পড়লে যদি বলতেন রোজানা সুরায় বাড়া পঞ্চাশ বার পড়লে তার চেয়ে বেশি নেকিওয়ালা আর কেউ হবে না এটাও অল্প হইত বাণিজ্য কথা ঠিক না ভাই বলে যদি বলতো রোজ আনা এটাও অল্প বাণিজ্য হইতো কিন্তু আমার সাল্লা রহমত রহমতে এক বাক্য সর্বোচ্চ চার মিনিট আমি সবচেয়ে বেশি নেকিওয়ালা দুর্বলতা থাকতে পারে রুখারিও মুসলিম বুখারিও মুসলিম শরীফের হাদিস বলবেন এই জন্য মেরে দুনিয়া বদলাও। কইনের দুনিয়া বদলাও আওয়াজের দুনিয়া শুধু আওয়াজ লাগাই আমরা পাকিস্তানে আসি আওয়াজে পাকিস্তান মাহফিলের পরে মাহফিল যদি পঞ্চাশটা মাহফিল আপনি জীবনে শুনে থাকেন প্রতি মাহফিল যদি এক শবক শিখতেন পঞ্চাশটা শবক আপনার জীবনে দুর্ভাগ্য আমাদের না আমরা শিখাই না শোনেন সহজ না কঠিন সকলের কি মুখস্থ হয়ে গেছে বলেন তো শুভহান প্রিয় কালাম আবার বলেন সবচেয়ে মধুময় কালাম আবার বলেন সবচেয়ে উত্তম কালাম আবার বলেন মনকান রসুল বলেন আমি নবী কথা দিলাম রব্বুল আলমীন তার জীবনে সমস্ত গুণাগুলো মুছে দিবে যদিও সমুদ্রের সেনা বরাবর হয় তারপরে বুঝতেন আমাদের নবীজি কে বলেছেন উনত্রিশ বার পশ্চাৎ বিহান এই শব্দটা কোরআন করিমে আসছে উনত্রিশ বার সবচেয়ে বেশি উত্তর হবে শুভ হ্যান্লা শব্দটা কোরআন সবচেয়ে বেশি আটটা সুরা শুরু করছেন এই শব্দটা দিয়ে আটটা সুরা আটটা সুরা শব্দটা দিয়ে শুরু হয়েছে শুরু হয়েছে আটটা সুর শুভহান আটটা সুর যেন আল্লাহ তালা বার বার এ শব্দ এতবার কেন বললেন এতবার কেন বললেন رب العالمين বলেন একবার বলেন سبحان الذي اصرف عبده আবার বলেন سبح لله ما في السماوات وما في الارض আবার বলেন يسبح لله في السماوات وما في الارض আবার বলেন يسبح لله ما في السماوات والارض আবার বলেন سبحوه بكرة واصيلا আবার বলেন تسبح بحمد ربك وكم من الصاد وكم من وكم من الساجدين رب العالمين যতগুলো রূপান্তরে রূপান্তরিত হইতে পারে এক শব্দকে রব্বলার আমি এতটা রূপান্তরে রূপান্তরিত করে বলেছেন আল্লাহর কসম শুধু আমাকে বুঝাবার জন্য যে এটা আমার কাছে সবচেয়ে দামি শব্দ তুমি যদি নাও করবাহ সাত আসমানে সব আমি মালিকের তোবি পড়ে সাত জমিনে যা সব আমি মালিকের তসবি পড়ে সাত আসমানে সবাই আমার তাজবি পরে সাত জমিনে দ্বারা সবাই আমার তাজবি পরে বলতে সাত আসমানে দ্বারা ওরা পড়ে না শুধু সাত জমিনে যারা ওরা পড়ে না বরং আর সাত জমিন ও আমার তাজবি পরে অতুসবী হল আসমান তার তসবি পরে জমিন তার তসবি পরে এবং অবুল আলমিন বলেন দেখো দেখো দেখো দেখো তোকে আর ভিন্ন ভিন্ন ভাবে কথা বলবো তোমরা যে গর্জন ধনী শুনো পাখিগুলো সারি সারি উড়ে যায় আমি মালিকের তসবি পড়তে পড়তে উড়ে যাই আব্বুল আলমিন বলেন গোলমালাই কে তুমি মুখিবাত আমার ভয়ে ভয়েসবি পড়ে এবার বলেন তোকে ভিন্ন ভিন্ন ভাবে কত বলবুল আলামিন বলে এমন কোন বস্তু নাই যেটা আমি মালিকের তসবি পড়ে না সূর্য তসবি পড়তে উঠে তসবি পড়তে পড়তে ডুবে এই সাগরের ঠেউ তসবি পড়তে পড়তে কুলে আসছে পরে আবার তসবি পড়তে পড়তে ফিরে যায় এই ফুলের কলি তসবি পড়তে পড়তে খোলে তসবি পড়তে পড়তে বড় হয় তসবি পড়তে পড়তে সময় ঝরে যায় গাছের করিগা গাছের পাতা গুলো তসবি করতে খোলে তসবি পড়তে করতে বড় হয় তো এমন কোন বস্তু নাই ও ইমিনা মিনে বয়ানিয়া ওয়িন না কেরা মিনে বয়ানিয়া সাইন না কেরা যতগুলোর জীবন আছে জীবন নাই সবগুলো আমিরবাল তসবি পরে আমি বলি এই চারটা মালিকের তাজবি পড়ে এই ঘড়িটা মালিকের তসবি পড়ে এই টিসু বক্স টাও মালিকের তসবি পড়ে এই কাগজটা ছাড়া যত কিছুকে তুমি বস্তু বলবা সব আমি মালিকের তসবি এরে বন্ধু শুধু কে পড়ে না রবুল আলামিন বলেন ওরি শুধু তুই পড়িস না তুই তুই আরে কে পড়ে না বলে না বাবুলা বলে শুধু তুমি পড়ো না আর সবাই পড়ে শুধু তুমি পড়ো না তুমি কখনো কখনো আমার নাফর মানে জানে না দুনিয়ার কোনো মাকলুক আমার নফর জানে না দুনিয়ার কোনো মাকলুক আমাকে ছাড়া এক সেকেন্ড থাকে না শুধু তুই থাকিস ওয়ান শুধু তোরা থাকিস তোরা তোর <todol> আর <todol> <todol> <todol> আমি বললাম আল্লাহ কখন থেকে পড়ে আল্লাহা পেছন থেকে পড়ে যেদিন সেদিন থেকে পড়ে আমি বললাম আল্লাহ এখন কি করেহ এখনও পরে এবার বললাম কোন দিন পর্যন্ত শুধু পড়ে না কে আমি কে পড়ে না আমি অথচ অন্য কোনো কারোর জন্য কোনো ব্যবস্থা নাই অন্য কোনো জন্য সব কোন ব্যবস্থা নাই সবের ব্যবস্থা শুধু আমার লেগা ওরা শুধু পরে সবাব ছাড়া আর আমি বলবো দেখা লোভ লোভ আমাকে লোভ দেখায় বলে শোনো শোনো শোনো তুমি একবার বলবো সুব্রান্ল আজ উহুদের চেয়ে ভারি নাকি তোমার এখানে বসিয়ে দেওয়া হবে তোমার আমল সেদিন ওজন করা হবে আর আমি রসুল বলে দিলাম সুবাহ একবার বলবা উহুদের যে ভারীদের যে ওজন হক বলে কে বলবে সময় কোথায় আমার আমি রসুলের চেহারার দিকে তাকাইতাম যখনই তাকাইতাম তখনই দেখতাম রসুলের জিব্বা আমি যখনই আপনার চেহারার দিকে তাকাই তখনই দেখি আপনার ঠোঁট নড়ে যখনই আপনার চেহারার দিকে তাকাই তখনই দেখি ঠোঁট নড়ে কার ঠোঁট নড় যার জীবনে কোনো গুণা ছিল না যার জান্ন কত বড় হবে সমস্ত আহলে ইমানের জন্নাত যদি এক জায়গায় জমা করা হয় আল্লাহ ইমাম নবী বলেন আমাদের নবীজির জান্নাত তার বড় হবে আর আমি যখনই আপনার দিকে দেখি তখনই দেখি আপনার ঠোঁট নোট রসুলের ঠোঁট নোট কি দিয়ে আল্লাহ নবী রিআ আ আমার ঠোঁটা নাড়াই তার আমার মালিক আমাকে বলেছেন চারটা জিনিস বেশি করে করতে। পড়তে সুবাহ বেহানদিহি বেশি করে পড়তে সুবহান বেশি করে পড়তে তাহমিদ বেশি করে পড়তে ইস্তেফার বেশি করে করতে তাওবা বেশি করে পড়তে এই জন্য এই চারটা জিনিস দিয়ে আমিন ফির আল্লাহ তালা কেমনি বলছেন আল্লা তালা যেন আমাকে বলেন মোস্তাফ দাড়ি তো বেঁকে গেছে এখনও কি জন্য তোমার সময় হয় নাই আপনাকে জন্য বলে দা পড়ে গেছেন এখনো কি জিকিরের জন্য তোমার দিলটা নরম হয় নাই আমাকে জন্য বলে তুমি তো নানা হয়ে গিয়েছ এখনো কি তোমার জিকিরের জন্য দিলটা নরম হয় নাই তুমি তো দাদা হয়ে গিয়েছ দিলটা নাই হয় এখনো হয় নাই এখনো হয়নি বলেন না হা হয়েছে কন না হয়েছে এখনো কি দিলটা নরম হয় না জিগিরের জন্য ও মা না চাল আমি আমার জীবনের শেষ সূর্য হয় তুমি জিকির আর কবে করবা এই স্বার্থ যদি তোমার জীবনের শেষ স্বা হয় তুমি জিকির আর কবে করবা এই বছরটা যদি তোমার জীবনের শেষ বছর হয় তুমি আর জিকির কবে করবা प्रत्येके धान दिड़ी ता कबे करब अथच रक बोलें सिकिर कब करवा धान दोकाना कब करबो रक बोलें सिकिर कब करवा उठे बोलें আমাকে তো সময় কমে দেওয়া হয়েছিল করে আসতে পারতা আমি তো এতটা ছোট্ট ছোট্ট জিকির তোমার জন্য রেখে দিয়েছিলাম সর্বোচ্চ একশোবার করতে তিন মিনিট লাগতো আর মিনিট আমি তোমাকে একশোটা সব দিতাম আমি একবার কাবুর তুই আমি বুড়ো হয়ে গিয়েছি আমি দুর্বল হয়ে গিয়েছি আমি একবার আর বেশি পারিনা তাহাবি তো দুর্বলতার কারণে বেশি পারতেন না বাড়তেন না আমরা কোন কারণে বেশি পারি না আমরা দুই কারণে বেশি পারি না একটা হল জাহালতের কারণে বেশি পারি না আমরা মূর্খ পারি না আর বলবেন আমরা যারা আলে আমরা কেন পারি না আমরা পারি না রাফলের কারণে পারি না চাহালতের কারণে পারি না রাসলতের কারণে পারি না ঠিক না ব্যাপার আমরা একদল পারি না জাহালতের কারণে একদল পারি না জাহালতের কারণে এদের চিকা তে জাহালতের কারণে যারা পারে না যারা পারে না এজন্য করে না এদের চিকিৎসা তবলিক জমাতে আর যারা পারে কথা মনে হয় কেন করি না আমরা দুই কারণে করি না কয় কারণে এক নম্বর কি জাহালত দুই নম্বর কি রাফলত কারণে যারা করে না এদের চিকিৎসা কোথায় कथा जिज्ञ करेंगे छुटे ना जाए शिखाय चले गए এগুলো শিখায় এখানে যেগুলো পারে আনাই বুঝেছি না দুর্বলতার কারণে বেশি না আমাকে সহজ সহজ কিছু আমলের কথা বলে দেন আল্লাহবিহা উমানি একশোবার বলবা বলেন സുബ്ഹാനല്ലാഹ് സുബ്ഹാനല്ലാഹ് സുബ്ഹാനല്ലാഹ് এবার বলেন তো অবুল আলমিন কি পরিমান সহজ করেছে আমার জন্য সর্বোচ্চ তিন মিনিট বিশ সেকেন্ড সময়ে আমাকে দিতেন তিনি একশোটা গোলা মাদাদের আমি একটা সিগারেট শুরু করতে হয় না একটা চা শেষ করতে করতে শেষ হয় না। জীবনে কি হয় তিন মিনিট দিয়ে তিন মিনিট একটা খবর শেষ করা যায় না তিন মিনিট একটা খেলাও শেষ করা যায় না তিন মিনিট একটা ছবিও তো শেষ করা যায় না তিন মিনিট একটা গান শুনেও তো শেষ করা যায় না অথচ সুল বলেন এটা লাগে সে পড়া কফাই এতদিন বলার সুযোগ ছিল জানতাম না এখন কি বলবেন ছোটবেলায় করলাম বেলায় করলাম না বুড়ো বেলায় পালাম না আমি একশোবার করবো এখন সাতটা পাঁচ পঞ্চাশ মিনিট বাজে আমি প্রমাণ করব কতক্ষণ লাগে শুভান শুভ নাম শুভ নাম শুভ নাম শুভ নাম শুভানন্ভ ন শুভ নাম আমাদের মাহ ফেলে জিকিরের নাম বাস্তব না বাস্তব তিন মিনিট সময় তিন মিনিটে আপনি যখন পড়বেন একা একই তখন লাগবে দুই মিনিট আমরা বই পড়বস আপনি বলেন আমি মুস্তাক নবী আজ থেকে কামত পর্যন্ত বয়ান করলে একশোটা গোলামাজাদের স্বভাবের গ্যারান্টি দেওয়ার কোন সুযোগ আছে বংশের একশোটা গোলা আজাদের সাহাব আপনি পেয়ে গেলেন এরকম হাজারো মানুষের দেশে আছে যার পঞ্চাশ বছর বয়সে কখনো আসে না নাই এজন্য হাজারো মা আছে যারা জীবনে কখনো তিন মিনিট বলে নাই এজন্য চলে আমরা বলবো ইনশাল আমি দুর্বল হয়ে গিয়েছি এখন আর বেশি না। আমাকে এমন কিছু বলে দেন ইনি আমলু বিহাব আনা যা তুম আমি উঠতে বসতে করব, বসে বসে করব, আলু কুড়তে করতে করব। কি বলে মা করতে করতে পড়বো আমি তো বসে বসে করবো চলতে চলতে করবো আল্লাহ এরপরে আল্লাহামিল্লা আল্লাহামদুল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ কতবার রসুল বলেন এটা কি জানো একশোটা ঘোড়া ঘোড়ার জামা সহ একশোটা ঘোড়ার আলাম ওই ইমাম দামি যে ইমাম জিকির আলাম ওই মহাদ্দেশ তামি যেই মহাদেশ জিকিরো আলাম ওই মুজাহে দামি যেই মুজাহে জিকিরো আলাম وَيَدَاي دَامِي جَي دَاي ذِكْرُ وَلا وَذَاكِرِينَ اللهَ كَثِيرًا وَذَاكِرَاتٌ أَعَدَّ اللهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا رَبُّ العالمين বলেন জিকির ولا wala بشي بشي beshi zikr karne wala بشي beshi beshi zikr karne wala mahila ami rabbul alamin tar jonno maghfirat ready আমি রগ্যল আলেমিন তার জন্য ক্ষমার রেডি রাখসি রেডি ও আজারান নাজী মাহা আমি তার জন্য বিশাল পুরুষ্কার জেডি করে রেখে দিয়েছি। যিনি যত বড় হন তার মুখ থেকে আজিম শব্দরা তত বড় হয়। যিনি যত বড় হন তার মুখ থেকে বড় শব্দ তত বড় হয়। ছাতস্মাের মালিক সাবা্যমের মাক দি ওসে আপুর যে উ মাওয়াতে বলল আব্যদি। علي العظيم جدي ولن عظيم وعظيم قتب له به أعد الله لهم غفرة و أجرا عظيما রসুল তো শুধু একশো বারের ফজিলত বলে দিয়েছেন যদি কেউ এক বার পরে তার জন্য যত বেশি হয় এই নামাজ আপনি বলবেন হুজু নামাজের মধ্যে আমার জিকির হয় কিভাবে আল্লাহামদুল্লাহ এটাও তো আফবুদ্ ুল আকবর নামাজ সবচেয়ে বড় জিকির ওলা দিকুল আকবর নামাজতো সবচেয়ে বড় জিকির সোহাবেন আখ যেই নামাজির যত বেশি হয় এই নামাজ বলেন যত বেশি হয় এই রোজা তত দামি হয় এবার সাহেকম জিজ্ঞেস জিকির হজের মধ্যে জিকির বেশি হয় এই দিকে সবচেয়ে বেশি দামি হয় আমি বলি এবার রসুল বলেন অমাভয় কম বল হাদেশ সবচেয়ে বেশি দামি জিকির বলা মহাদেশ সবচেয়ে বেশি দামি আমি বলি কোন শিক্ষক সবচেয়ে বেশি দামি জিকির শিক্ষক বেশি দামি কোন বাবা সবচেয়ে বেশি দামি জিকির মা সবচেয়ে জিকিরের দ্বারা বলবেন না এটা জিকিরের দ্বারা দাম ঠিক করা হবে জিকিরের দ্বারা কিসের দ্বারা বলেন এই জন্য আল্লা খতাম যেমন মোবিল ছাড়া যেমন গাড়ি অচল হাত লাগে না জিকিরের জন্য পা লাগে না জিকিরের জন্য গদলা না জিকিরের জন্য এমন এক অঙ্গ ঠিক করে দিয়েছেন রকম আলমিন ওই অঙ্গ যদি কেউ দুই লাখ বার মারায় ওই অঙ্গ জীবনে কখনো ব্যথা হয় না পা না হলে ব্যথা হয়ে যায় পা বেশিক্ষণ না না জিব্বা বলবে আমাকে আলামিন বলে দিয়েছেন তোকে বানিয়েছিস বেশি জিকের জন্য বেশি করতে গিয়ে যদি তুই ব্যথা হয়ে যাস আমার বন্ধু বেশি পারবে না এই খবরদার তুই কখনো ব্যথা একাদিস আল্লাহ নবী বলেন ألا أنبئكم بخير أعمالكم وأسكاها عند مليككم وأرفعها في درجاتكم وخير لكم من إنفاق الدهاب والفدى وخير لكم من لقاء عدوبكم ويقتلونكم وتقتلونهم ألا أن يقول لهم مترشنا أميكيدو مذرك بولبنا شبكي دام يا ملك تيدك عند مليككم مليك الغز شبكي داميتك بولبنا أسكاها في عند مليك في درجاتكم আর কি বলে তোমার কাছে স্বর্ণ আরোপ্য যা সবকিছু আল্লাহ রাস্তা খরচ করে দেওয়ার চেয়ে দামি আমলের কথা কে আমি বলবো না সাহবা বলেন বলেন তাড়াতাড়ি করে বলেন আল্লাহ নবী বলেন এই জন্য তিন আকবার এটা কি হবে জানো একশোটা ঘোড়া একশোটা উঠকে এগারো দশ এগারো বারো জিল হাজার দশ বারো তারিখে একশোটা উঠ করলে যে সব হবে আল্লাহ তালা কবুল করে দিলে যে সব এই দিবে মা ভুল মেয়ু বুধ নাতিন একশোটা কোট মা কুলে আল্লাহ তালা কবুল করলে যা দিবে তা দিবে কথা গেল এবার রসুল বলেন ও তাহালি এক বলবা ইনাহ মজায় মজায় বলবেন মজায় মজায় মজায় মজায় গলা দিয়ে নয় জিপ বউ দিল দিয়ে গলা দিয়ে নয় জিপ বউ দিল দিয়ে আওয়াজ বের গলা দিয়ে জিকির বেরোয় জিপ বউ দিল দিয়ে আওয়াজ মত না ভয়ে ভয়ে বলো নিজে নিজে বলো নকশে নকশে বলো স মনে বল বিনয় বিনয় বলো ভয় ভয়ে বলো সকালে সন্ধ্যা বলো সোহা ইন ই নাহ শুইতে শুতে উঠতে উঠতে বুঝতে বসতে না ইন ইং নিন ইন ইঙ্গ ইлла আমি নবী কথা দিলাম এটা না আসমানোর জমিনের খালি জায়গাটার দিবে আজ থেকে জীবনে কোন পরিমান ব্যবসা করলে এই স্যান্ডেলটাই ডলার দিয়ে ভরবে আমি নবী কথা দিলাম জমিনের খালি জায়গাটা ভরে দিবে করবেন তো এই গেল এক হাদিস এবার পঞ্চম নম্বর শুধু একবার বলবেন সঙ্গে সঙ্গে দশটা রহমত অবতীর্ণ হবে দশটা নেকি লিখে দেওয়া হবে দশটা গুনা মুছে দেওয়া হবে আমার এক নম্বরে হল রহমত শব্দ এক নম্বর জমা হলো আল্লাহ তার জীবনের মধ্যে বরকর দিয়ে দিবে রহমত দুই নম্বর দর্জমা হলো আমার রিজিক দিয়ে দিবে সোহা তিন নাম্বারে হলো আল্লাহ তালা কবর রাজা মাফ করে দিবে চার নম্বরে দিয়ে দিবে পাঁচ নম্বরে আল্লাহ তালা জন্নাতুল দিয়ে দিবে আল্লাহ বলেন আমাকে কি দিবেন আল্লাহ বলেন কথা দিলাম আমি না রহমত রহমতে তোমার জীবনকে ভরে দিব রহমত রহমতে জীবনকে ভরে দিবে রহমত রহমতে আমাকে দিয়ে দিবে দুই নম্বরে হলো আমার মধ্যে বরফত দিয়ে দিবে আল্লাহর কসম খায় বলা যায় আসমানের নিচে জমিনের উপরে কোনো আল্লাহর বলে বুকা মরে না কোন আল্লা বলি বুকা মরে নাই দিলাম তুমি ডেলি ছয়শবার জিকির করবা আর তোমার আসর নামাজ ছুটে যাবে হইতেই পারে না তুমি জিকির করবা এসর নামাজ ছুটে যাবে হইতেই পারে না তুমি জিকির করবা তোমার ফজন্য নামাজ ছুটে যাবে হইতেই পারে না দুই নাম্বারে আল ফারুফিল তোমার জীবনযাত্রার মধ্যে আমি বরখত দিয়ে দিব তুমি জিজ্ঞির করবা আল্লাহর কথা মুখাবলি জিকির করব আমি আমার মুখে লোকমা তুলে দিবেন আল্লাহ এটার অবুল আলমের সিদ্ধান্ত আমি না তোমার জীবনকে ভরে দিবো এই জন্য পাঁচ নম্বর ولا قوه الا بالله ادعوا قريه دعاء করেন الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى ال والصفه اجمعين ربنا ظلمنا انفسنا সকলে বলে ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وَوتحنا لنك نَنَّ من القاتِرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا واتنا ما وعدتنا رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامه ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد اللهم اهدنا وهب আপনার জালালের কথা শুনছি আহ্লাহ আপনি আমাদেরকে মাফ করে থাকেন আপনি মাফ করে থাকেন সকলে বলে আমাকে মাফ করে দেন মান সকলে বলেন আমাকে মাফ করে দেন মদা আমাকে মাফ করে দেন মান্লা জীবন অনেক ভুল হয়ে গেছে মালা অনেক গুনা হয়ে গেছে মওলা জীবন আর কখনো গুনা করব না মালা হাললো জীবনে আর কখনো গুনা করবো না পুরো মুসলিম বিশ্বের উপরে রাজা মুসলমানের গুনার কারণে মালা আল্লাহ বারমা রাজা আমাদের গুণার কারণে মাললা হালে গুণার করবো রা বোলা বাঁচান মালা কুমুরি থেকে জাতিকে বাঁচান মালা বেদার থেকে জাতি কেপি বাঁচান মালা আল্লাহ বেদার সাগরের দিকে হাব এই বেদা দিদের থেকে দেশকে বাঁচানি থেকে কুকুর থেকে বেদার থেকে দেশকে বাঁচান মালা আল্লাহ আমাদেরকে বাঁচান মালা আল্লাহ রংপুর গ্রামে হদায়ত আম করে দেন মালা রংপুর গ্রামে প্রতিটা বাচ্চাকে প্রতিটা বাচ্চাকে কোরআন এই গ্রামের প্রতিটা যুবক কে কোরআন বানানো পছিয়ে দেন আল্লাহ আপনি ছাড়া কেউ মালজাওয়ালা দিন আপনি ছাড়া আমাদের কাছে আর কেউ প্রতিযোগিতা দিয়ে দৌড়াইতেছে প্রতিযোগিতা দিয়ে জাহান নামের দিকে দৌড়াইতেছে বলা কার আগে কি জাহান নামে পড়বে প্রতিযোগিতার সাথে দৌড়াইতেছে বলা আমাদের সামনে এদের জন্য দুপুটা চোখ জড়িয়ে করে পুরা শহরের প্রতিটা যুবককে হেদায় দিয়ে দেন আল্লাহ পুরা আদেশের প্রতিটা যুবককে হেদায় দিয়ে দেন এতক্ষণ এত এতক্ষণ আপনি কেন নি সহ্য করেন ঝাড়ু বাসার আগাগে আমাদের কি সাথে দলব করে আজ আমি ঝাড়ু আছে আল্লাহ বারবার কত আজাব দিও না বারবার কত আজাব দিও না না সিরিয়ার আলম কত আজাব দিও না লাইরা কত আজাব দিও না কাশ্মীর কত আজাব দিও না মার সামনে দর চিনেকে করে চিনের সামনে মাকে হত্যা করে বলে আজাব বাবাকে দিও না আল্লাহ লা জাতির পক্ষ থেকে আমরা মাপ চাই পুরা জাতির পক্ষ থেকে আমরা মাপ চাই এ দুর্নীতিবাস দুর্নীতি থেকে জাতিকে বাঁচান এ হারাম থেকে জাতিকে বাঁচান এই চোর গুন্ডা জাতিকে বাঁচানো আমাদেরকে শেষ করে দিও না আমাদের আমরা তখন জীবন আর কোনোদিন নামাজ ছাড়বো না মহলার যুবক গুলো বলো জীবনে আর কখনো নামাজ what I have কখনো করবো না কানের গুণা জীবনে আর কখনো করবো না যারা বুদ্ধি দিয়েছেন যারা মেহনত করেছেন সকলকে কবল ফরমান আহ্লাহ দেশের প্রতিটা গ্রামে গ্রামে মাদ্রাসা কায়ম করে দেন আল্লাহ মাদ্রাসা ছাড়া জাতিকে রক্ষার কোন হাতিয়ার নাই মালা প্রতিটা মসজিদে মসজিদে তাও আম তাপলি করে দেন মলা আল্লাহ তাওতো ও তালিম ছাড়া এ জাতির বাচ্চাদেরকে আর এ জাতির যুবকদের রক্ষার আর কোনলা হাত তুলেছেন আল্লাহ রবি হওয়ার সুযোগ নাই রসুল হওয়ার সুযোগ নাই সাহাবি হওয়ার সুযোগ নাই তাবি তাবি হওয়ার সুযোগ তো নেই অলিত হওয়ার সুযোগ আছে আল্লাহ এত বড় দৌলত আমি কেন পিছু থাকবো এত বড় দল থেকে আমি কবরের কাদাই এলো আসলে দুনিয়াতে কাদা আনো আসুরে কাদাই বা আল্লাহ বারমাতা আর কোনো মুসলমান যেন নিহত না হয় মালা বারমাতা আর কোন ঘর যেন জ্বালায় না দেওয়ার দা কোন মা যেন না হয় মাওলা বার মাতা বাচ্চা কোনো বাচ্চার জন্য ব্যবহার আনা হয় এই ফেরাউন থেকে আপনি আল্লাহ আসাদের মতো ফেরাউন থেকে উম্মতিস্তিমাকে বাঁচান মওলা আল্লাহ ফেরাউন থেকে উম্মতি মুিমাকে বাঁচান মওলা আল্লাহ স্তিমাকে বাঁচান আল্লাহ আমেরিকার মতো ফেরাউন থেকে উম্মতে মোস্তিমাকে বাঁচান اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سقطك من النار اللهم إنا نسألك من خير ما تعلم ونعوذ بك من شر ما تعلم ونعوذ بك من شر ما لم نعلم ونعوذ بك من شر ما نسنع ونعوذ بك, بك من شر ما لم نسن اللهم اهدنا واهدنا واهد الناس جميعا وجعالنا سببا لمن اتذا ألا ورشدن أهدما تستك في قبول فرحا আমার জীবনে কোনো খুঁজি নাই আমার দোস্তি কবুল করবেন আমাকে যারা মহাবত করে তাদেরকে কবল করবেন যাদেরকে আমি মহাবত করি তাদেরকে কবুল করবেন আমাদের এই দোয়া গুলো কবুল করবেন বাঁচাই দিয়ে নাম হাল থেকে দেশবিদেশ থেকে আপনি আমাদেরকে বাঁচান নয় আমাদের ইমান বাঁচান আমাদের ইমান বাঁচান আমাদের ইমান বাঁচান আল্লাহ অনেক কষ্ট করেছে তার ছেলেটা অনেক কষ্ট করে আহ্লাহ তাদেরকে আপনি ফবল ফরমান আহ্লা যারা যত ভাবে মাফিলে কষ্ট করেছেন তাদের প্রত্যেককে আপনি ফবল ফরমান আহ্লাহ যারা অর্থ দিয়েছেন তাকা গড়ে দিয়েছেন তাদের প্রত্যেককে আপনি আল্লা শুনেন আগামী রবিবার